created with free version for non commercial use জন্য যেখানে বলা নিষেধ আছে বা নিজের বাপ ছাড়া সাথে সম্পৃক্ত হওয়া haram হাদিস রয়েছে যারা করবে তাদের জন্য জান্নাত haram হাদিস রয়েছে এগুলির অর্থই বুঝেনা যারা এই সব ভুল ফতোয়া যাবে না বাপ বলতে পারেন হ্যাঁ বড় বলতে পারেন সৌদি আরবের লোকেরা বলতে বলতে সুতরাং আপনি শ্বশুর কে বাপ বলতে পারেন শাশুড়ি মা বলতে পারেন অসুবিধাটা কি মা বললে তো নিজের মাকে উচ্ছেদ করা হয় না যেটা হারাম সেটা হচ্ছে যে আপনি আপনার বাপ হয়তো অশিক্ষিত অথবা আপনার বাপ হচ্ছে কুখ্যাত চোর আপনি চাইছেন না যে চোরকে আমি বাপ বলি পরিচয় দিব না অথবা চাষি আর আমি হয়ে গেছি যে এটা আমার বাপ হয়েছে অমুক মিনিস্টার মন্ত্রী অমুক এমপি বুঝা গেছে এইটা হারাম এইটা হারাম কাবিরা গন আপনার বাপের পরিচয় আপনি হারিয়ে দিলেন যেমন এইরকম কলেজ ইউনিভার্সিটির ঘটনা রয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যাব তো ছেলে লজ্জা পাবে ওইসব বুঝাবুঝি নাই ও ছেলের জন্য ও চালের বস্তা চাল কিছুটা চালের বোঝা কাঁধে করে নিয়ে এসে হাজির চাল ডাল কিছু মরি টুড়ি কিছু আছে নিয়ে এসে হাজির হয়ে এই দেখে খুব ছেলে লজ্জা পেয়েছে বোকা ছেলে পড়া বোকা এটা আমার নানা বলতে এগুলো পড়া বোকা মানে শিক্ষিত বোকা সাথী বন্ধুরা জিজ্ঞেস করেছে এটা বলছি আমাদের বাড়ির চাকর চাকর বাড়ির চাকরি এদের লানত রয়েছে এদের জন্য জান্নার থারাম রয়েছে যারা নিজের বাপের কি করলো সাথে সম্পৃক্ততা অস্বীকার করলো হ্যাঁ বাপের সম্পৃক্ততাকে বাপের সাথে নিষ্পতটাকে শেষ করে দিল বাপের পরিচয় পর্যন্ত দিল না এরকম যারা কাগজপত্রি কাউকে মুরব্বী মানুষকে বাপ বলা অথবা কোন মহিলাকে মা বলা যাই আর সবচেয়ে ভালো আরবদের মতো বলেন যাদের দ্বিধা দ্বন্দ্ব অত্যাচার বৌ ননদ সবাই মিলে গনদ হোলাই দিচ্ছে পরিবারের শাশুড়ি শ্বশুর বা ননদ গুলো তো ওই ওই পরিবারে কি যদি খালামা কেমন আছেন কাকি আছেন তো মার খেয়ে জীবনটাই শেষ হবে জি জি জি আল্লাহ হেফাজত করেন কমার্শিয়াল